o mm.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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া বাতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগা النিকাহ ফাইন আনستم মিনহুম রুশদান فادفعوا الیهিম اموالهم ওয়া লা تاকুলুহা ইসরাফা আমরা বিগত পর্বে হকুল ইয়ীম ইয়ীমের হক এবং ইয়ীমের অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ ইতিমের অধিকার নিয়ে আমরা সর্বশেষ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাল যেই শিশু অপ্রাপ্ত অবস্থায় তার পিতাকে হারায় তার বাবা মারা যায় ইসলামের পরিভাষায় তাকে ইতিম বলা হয় ইতিম তার জীবনের সবচেয়ে বড়ো অভিভাবক তার পিতাকে হারিয়ে একরকম অসহায় হয়ে পড়ে তাঁর এই অসহায়ত্বকে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব দিয়েছেন এবং এজন্যেতিমের জন্যে বিশেষ অধিকার আল্লাহর রব্বুল্লা আলমিন নিশ্চিত করেছেন এবং ইতিমের এই অধিকার রক্ষা করার জন্যে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে ইতিমের বেশ কিছু অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম এতিমের সম্পদের মর্যাদা রক্ষা করা, ইয়েতিমের হক ইতিমের সাথে দুর্ব্যবহার না করা নম্র কোমল মমতার আচরণ করা এটি এতিমের হক এতিমকে মূল্যায়ন করা তাকে তাচ্ছিল্য না করা বিদ্রুপ না করা অবহেলা না করা এটি এতিমের হক ইয়েতিমকে আশ্রয় দেওয়া এটি ইয়েতিমের আরেকটি গুরুত্বপূর্ণ হক এগুলো আমরা আলোচনা করেছি ইয়েতিমের আরেকটি গুরুত্বপূর্ণ হক হলো হিফজুল মিরাস অর্থাৎ ইয়েতিম উত্তরাধিকারের যে সম্পদ লাভ করবে তার এই উত্তরাধিকারকে রক্ষা করা সংরক্ষণ করা হেফাজতের ব্যবস্থা করা এটি খুব গুরুত্বপূর্ণ এতিমের একটি হক এবং ये हकटी नहीं बर्तमान समाज्यवस्था बस क्रिटिकल एक सीचुएशन विराजमान अनेक क्षेत्र इसलमी शरियाना और तर विधान फलो करी ना ये लक्ष्य कर कारण यतिम मानी हल जार शुकाल तर बाबा मारा ग শিশুকালেই যে পিতৃহারা হলো সেই তো ইয়ীম তো যার পিতা মারা গেল পিতার মৃত্যুর সময়ে তার যে সকল সম্পদ রেখে যাওয়া ইস্তাবর স্থাপর সম্পদ এগুলোর মধ্যে উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে মিরাজ জারি হবে এবং তার মিরাজ তার সকল ওয়ারিসিনাই পাবে এবং সেই ওয়ারিসিনদের মধ্যে ইয়ীম সেও একজন গুরুত্বপূর্ণ ওয়ারিস এবং এতিম হলো সে বয়স্ক শিশু তো তার এই শিশু হওয়াটা শরীয়তের দৃষ্টিতে তার সম্পদের পরিচালনা এবং তার সম্পদের রক্ষণাবেক্ষণ এটাকে খুব সিনসিটিভ এবং স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত করে কারণ সে বয়স্ক এবং সে সম্পদের মালিকানা অর্জন করলো আল্লাহর কোরআন এবং ইসলামের সূত্রেই কিন্তু সে যেহেতু অপ্রাপ্তবয়স্ক কাজেই এখন তার এই সম্পদ তার প্রয়োজন ছাড়া পৃথিবীতে অন্য কারো প্রয়োজনে তার সম্পদ ব্যবহার করা ব্যবহৃত হওয়া এর কোনো বৈধতা নেই ইভেন তার অনুমতি সাপেক্ষ নয় কারণ লিয়ান্নাহু মিমাল্লা এজুজ ও তাসারুফ হুম ফি আমিহিম ইয়েতিম হল সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত বয়স্ক মানুষ নাবালেগ এমন ব্যক্তি শৈয়ত ইসলাম যার সম্পদের উপর তার যে কোনো ধরনের ডিসিশন এবং ট্রানজ্যাকশন করার তার নিজস্ব কোনো অধিকার এখানে নেই এমন কি সে তার সম্পদ ইচ্ছা করলে অন্য কাউকে দিলে তার সম্মতিতেও গ্রহণযোগ্য হবে না এবং তার সম্পদ অন্য কেউ ভক্ষণ করতে পারবে না হ্যাঁ সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যদি সে তার সম্পদ কাউকে দেয় তাহলে তার জন্য তার সম্পদ গ্রহণ করা ভক্ষণ করা সবকিছুই বৈধ হবে কিন্তু এখন যখন তার বাবা মারা যাচ্ছে বাবার মৃত্যুর সাথে সাথেই অ্যাট দা সেম টাইম जखी मृत व्यक्तर चक्ष बंद हई समय स्वाभाविक भाव अटोमेटिकलि सम्पे ऊपर तर वार्थ उत्तराधिकार प्रतिष्ठित हो जा सकल वारिसरा तर सम मालिक हो जापे मध्य मृत व्यक्तर सकल वारिशनर मालिक एन एखे বয়স্ক যারা আছে তাদের সম্পদ সম্পূর্ণ সংরক্ষণ করা এখানে যারা প্রাপ্ত বয়স্ক অভিভাবক রয়েছে বড় যারা রয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের জন্য এটা ফারস যে তারা বয়স্কদের সমস্ত সম্পদ যার যারটা তার জন্যই সংরক্ষণ করবে এবং কোনো বয়স্কের কোনো সম্পদ এটা যেন অন্য কারো পারপাস এটা যেন ব্যয় না হয় অন্য কারো উদ্দেশ্যে যেন ব্যয় না হয় এই বিষয়টা নিশ্চিত করা এটা ইসলামী সেরিয়া এর নির্দেশনা প্রিয় দর্শক এখানে লক্ষ্য করা যায় যে মানুষের মৃত্যুর পরে সাধারণত এই ধরনের সম্পদ বন্টন করা হয় না ইজমালি থেকে যায় দীর্ঘদিন পর্যন্ত সম্পদ থেকে যায় এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো এই ইজমালি সম্পদ থেকেই বিভিন্ন ব্যয় নির্বাহ করা হয় সংসারের ব্যয় নির্বাহ করা হয় সকলের পিছনে ব্যয় করা হয় এমন কি মৃত ব্যক্তির মৃত্যুর পরে প্রচলিত বেদাহ সিস্টেমের অনেক অনুষ্ঠান এবং আনুষ্ঠানিকতা পালন করা হয় তার মৃত্যুর কিছুদিন পরেই খানির নামে মানুষ খাওয়ানো হয় চল্লিশার নামে মানুষকে আপ্যায়ন করা হয় মৃত্যু মৃত্যুবার্ষিকীর নামে মানুষদেরকে লোকদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয় এই ধরনের আনুষ্ঠানিকতার ইসলামী শরিয়াতে কোনো অবকাশ নেই এগুলো সব বিদা আর এর চেয়েও বড় ভয়ঙ্কর ব্যাপার হলো এই সকল বিদাত এবং এই সকল কুসংস্কারগুলো যে পালন করা হয় সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির তার রেখে যাওয়া সম্পদ এখানে ব্যয় করা হয় প্রশ্ন হল এই সম্পদ কার মৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই ফুলান সম্পদের মালিকানা অটোমেটিক্যালি কোরআনের এবং ইসলামের প্রসেস অনুযায়ী এই সম্পদের উপর তার সকল উত্তরাধিকারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেখানে যারা অপ্রাপ্তবয়স্ক আছে তাদেরও অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এখন এই অপ্রাপ্ত বয়স্কদের সম্পদ থেকে যার সম্পদ কেবলমাত্র তার পারপাস ছাড়া অন্য কারো পারপাসে এটা ব্যয় করার সুযোগ নেই উইদাউট পারমিশন এবং উইথ পারমিশন তার অনুমতি ছাড়া বা অনুমতি সাপেক্ষে কোনোভাবেই এই সম্পদ অপ্রাপ্ত বয়স্কের সম্পদ তার নিজস্ব পার্পাস ছাড়া অন্য কারো পার্পাসে এটা ব্যয় করা যাবে না তার খাদ্য বস্ত্র বাসস্থান তার চিকিৎসা তার প্রয়োজন তার জন্য যেটা ব্যয় করার প্রয়োজন সেটা তার পিছনে ব্যয় করা যাবে তার সম্পদ থেকে আর বাকি তার টোটাল সম্পদ এটা তার জন্য সংরক্ষিত থাকবে এটাকে অন্য কারো পিছনে মাত্র ব্যয় করা সম্মত হবে না পরিবার যদি ইজমালি থাকে তাহলে ইজমালী পরিবারে ব্যয় হতে পারে কিন্তু সেটা হিসাব করতে হবে যে এটিএমের বা অপ্রাপ্ত বয়স্কের পিছনে শুধু তার ব্যক্তিগত পারপাস সার্ভ করার জন্য তার ব্যক্তিগত প্রয়োজনটুকু পূরণ করার জন্য কি পরিমাণ সম্পদের প্রয়োজন কাজেই তার অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ সম্পদই এজমালি সংসারে ব্যয় হবে বাকি সম্পদ তার জন্য সংরক্ষিত থাকতে হবে হ্যাঁ যারা বয়স্ক আছে তারা যদি নিজেদের মধ্যে আপোসে সমঝোতার মাধ্যমে আলোচনার ভিত্তিতে তারা একে অপরের জন্য কেউ বেশি দিলো কেউ কম দিল এভাবেই চলতে থাকলো সেটা শরিয়াত অ্যালাউ করবে কারণ লিয়ান্নহ যা এইজন তসারুফ হুম যারা প্রাপ্তবয়স্ক তাদের সম্পদের ব্যাপারে তারা নিজেরা ব্যবহার করতে পারে অন্য কাউকে ব্যবহার করার সুযোগ দিলে তারা সেই অধিকার সংরক্ষণ করে এবং তাদের সেই ডিসিশন এটা কার্যকর হবে কিন্তু যে বয়স্ক। তার ডিসিশন এক্ষেত্রে কার্যকর হবে না যে সে অন্য কাউকে এখান থেকে সম্পদ ভক্ষণ করা পারমিশন সে দিল কাজেই ইট ইজ সো ডিফিকাল্ট যে মৃত্যুর পরে কারো তার বয়স্ক সন্তানদের বা যারা নাবালেক ওয়ারিসিন অপ্রাপ্তবয়স্ক যারা উত্তরাধিকারী তাদের সম্পদগুলোকে কীভাবে সংরক্ষণ করা তাদের ওয়ারিসি সম্পত্তিকে সংরক্ষণ করা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার এই ব্যাপারে আমাদের সমাজে যথেষ্ট ত্রুটি এবং ইসলামী সেরিয়াহ সম্পর্কে আমাদের অনেক গাফিলতি প্রকাশ পায় এই ব্যাপারে আমাদের আরও সচেতন থাকতে হবে প্রিয় দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আবার একই বিষয়ের উপর আমাদের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকবেন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 से बैशिष्ट माला जार कारण बानदा होते पारे महान आल्ला प्रिय अनुष्ठान जो आदर्श मुस्लिम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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বিরতির আগে আমরা অপ্রাপ্ত বয়স্কদের উত্তরাধিকার সম্পত্তি সংরক্ষণ করার এবং কেবল মাত্র তাদের পারপাস ব্যয় করার অন্য কোনো কারো এটাকে ব্যয় করার বিশেষ করে মানুষ মৃত্যুর পরে শুধুমাত্র মৃত ব্যক্তির দাফন কাফনে तर सरसर काफने कपड़ कर् कबर मनन करते गए खरच एवं ताके गोसल देवान लोक ना था क्षेत्र जी का उजरत दिए का किश्रमिक दिए गोसल करान व्यवस्था करते हैं क्षेत्र अर्थात फिता फी, फी नहीं वी नहीं मृत व्यक्तर दाफन एवं काफन छाड़ा আর কোনো কিছু মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির সম্পদ থেকে ব্যয় করার সুযোগ নেই বরং সেটা যদি করতে হয় তাহলে সেটা মৃত ব্যক্তির ওয়ারিসিনদের সম্পত্তি থেকেই এটা কর্তন হবে এবং তাদের সম্পদ থেকে এটা ব্যহিত হবে তো মৃত ব্যক্তির ওয়ারিসিনদের উত্তরাধিকারীদের সম্পত্তি থেকে ব্যহিত হওয়া এটা হতে পারে কিন্তু সেক্ষেত্রে জটিলতা হল যদি তাদের মধ্যে কোনো অপ্রাপ্ত বয়স্ক কেউ থেকে যায় তাহলে তার সম্পদ থেকে মৃত ব্যক্তির পার্পাসেও কোনো সম্পদ কোনো পয়সা কোনো কিছুই ব্যয় করা এটা বৈধ হবে না সরিয়াসম্মতভাবে বরং অপ্রাপ্ত বয়স্কদের সম্পত্তিটুকু ইয়েমের সম্পত্তিটুকু সম্পূর্ণরূপে শুধু হয় ইয়েতিমের নিজস্ব পারপাস ব্যয় হবে আর না হয় সেটা সংরক্ষিত থাকবে যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হচ্ছে এটাকে সংরক্ষণ করা এটা অভিভাবকদের দায়িত্ব হ্যাঁ সে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তার সম্পদ তার মালিকানা তাকে বুঝিয়ে দেওয়ার পর এরপরে সে এখানে মুক্ত এবং স্বাধীন সে যদি কাউকে দিতে চায় দিতে পারবে কাউকে গিফট করতে চাইলে পারবে এজমারি সংসারে খরচ করতে চাইলে সেটাও পারবে এর আগ পর্যন্ত তার সম্পদের সম্পূর্ণ এটা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এটা সংরক্ষিত থাকতে হবে প্রতি তোমরা পর্যবেক্ষণ রাখো যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হয় ফাইন আনাসন যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদের মধ্যে লক্ষ্য করা যায় যে নিজের সম্পদ পরিচালনা করার মতো তাদের মধ্যে সেই অ্যাবিলিটি এবং তার মধ্যে সেই যোগ্যতা তৈরি হয়েছে ফতফাউ তখন তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও ওয়ালায়কুল ইসরাফানিদার আন একবারু এবং তারা বড় হয়ে যাবে এই আশঙ্কায় তারা বুঝমান হওয়ার আগেই এই সম্পদের উপর কোনো তশরুফ যেন কেউ না করে এ ব্যাপারে আল্লাহর কোরআন সুরত নিসা ১০ নম্বর আয়াত অত্যন্ত সতর্ক বাণী उच्चारण कर प्रिय दर्शक यधिकार नहीं यमर जे सकल अधिकार इसलाम संरक्षण कर मध्य अन्नतम एक गुरुतवपूर्ण तरह अधिकार छोड़ हक्कुल मिर हिफजल मिर उत्तराधिकार सम्पत्ति के तारधिकार संरक्षण करा तरक्टी अधिकार यतिमर आकटी अधिकार हल ফকুল এহসান তার সাথে এহসানের আচরণ করতে হবে আল্লাহর কুরআ বলছে সে সকল ইমানদারদের প্রশংসা করেছেন যারা আলা আল আলা আলাহুবহি এর দুটি ব্যাখ্যা একটি হল আল্লাহকে ভালোবেসে তারা বিভিন্ন খাতে ব্যয় করে अला ही और द्वित व्याख्याल आलाहुबिहि अर्थात सम्पे आकर्षण थका सत्ते सम्पर प्रयोन थका सत्वे ता आल्लास्तार व्यय अर्थात क्यों व्यय सम्पे प्रयोजन नहीं अतरिक्त बस ये अतरिक्त दिए दिल्ली व्यवहार अतरिक्त व्स्टेज जेटा सेज मानुष के दिए देवा ये एक रकम दान এই দান কখনোই সেই দান এবং সেই সাদাকার সমান নয় যেই সাদাকা আলা আলাহুব্বিহি সম্পদের প্রতি নিজের প্রয়োজন এবং আকর্ষণ অবশিষ্ট থাকা অবস্থাতেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সম্পদ দান করা হয় আমার কাছে আছে তিনটি রুটি এটা আমার পেট পূরণের জন্য প্রয়োজন এবং এর আমার চাহিদা তিনটি রুটি খাওয়া এখন আমি এই তিন রুটি থেকে একজন অনাহারী মানুষের ক্ষুধা নিবারণের জন্য একটি রুটি তাকে দান করলাম এই সাদাকা আর আমি তিন রুটি আমার জন্য আমার কাছে আছে চার রুটি তিন দুটি আমি খেয়ে পেট পুরে চতুর্থ রুটি আমি একজনকে দান করে দিলাম এই দুটি দান এবং এই দুই সাদাকা এক সমান হতে পারে না আল্লাহ আল্লাপা আলমিন কোরআনের একাধিক জায়গায় পবিত্র কোরআনের এই যে নিজের অভাব থাকা সত্ত্বেও নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল্লাহর পথে দান এবং অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এটাকে আল্লাহ উৎসাহিত করেছেন এবং এর জন্য অনেক বেশি সত্ত্বেও যারা ব্যয় করে জাবিল কোরবা আত্মীয়দের উপর মা সাকিন অভাবীদের উপর এবং ইয়াতিনদের উপর এটা ইয়েটাতিনদের একটা অধিকার যে আমার অভাব থাকলেও আমি এর ভিতর থেকেই কিছুটা সিস্টেম করে এটাকে মেক করে আমি ইতিমের অভাব পূরণে এবং এতিমের পিছনে আমি ব্যয় করব এটা এতিমের একটি অধিকার এটাকে আমরা হাকুল এহসান বলতে পারি এটার অভাব তার প্রয়োজন তার পারপাস সাফ করার জন্য আমাদেরকে এভাবে কিছু উদ্যোগ নিতে হবে এবং আমার সম্পদ থেকে ইতিমের পিছনে কিছু সম্পদ ব্যয় করতে হবে তাহলে আমি এহসানের যেই দায়িত্ব এবং এহসানের যেই চরিত্র সেটা আমি অর্জন করতে সক্ষম হব। ইতিমের আরেকটি অধিকার যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন সেটা হল হকস্তাক্ত আলীমা কোরআনে পাকের সুরত নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশত নম্বর আয়াতে বলছেন ও আং তাকুমিল কিস্ত তোমরা ইতিমদের সাথে ন্যায় আচরণ করো অন্যায় কোনো আচরণ কোন কোনো সাথে যেন না করা হয় ন্যায়ের আচরণ তোমরা করবে ন্যায়ের আচরণের সুন্দর ব্যাখ্যাটা হলো এই যে তুমি তোমার নিজের সন্তানের ব্যাপারে তুমি এটা কল্পনা করো যে আজকে তোমার সন্তান ইয়ীম তুমি নাই তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার সন্তানের জন্যে তোমার অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে কেমন আচরণ তুমি প্রত্যাশা করো তুমি এটা চিন্তা করলে তোমার কাছে কেমন ভালো লাগে যে তোমার ভাই তোমার সন্তানের চাচা তোমার সন্তানের সাথে কেমন আচরণ করলে তুমি সন্তুষ্ট হবে এবং তুমি প্রীত হবে তোমার ভাই মারা গিয়েছে এখন তার সন্তান আছে তাহলে তুমি তোমার মৃত ভাইয়ের সন্তানের সাথে তেমন আচরণই করবে যেমন আচরণ তুমি মারা গেলে তোমার ভাইয়ের কাছ থেকে তোমার সন্তানের জন্য তুমি প্রত্যাশা করো প্রিয় দর্শক মন্ডলী ইসলাম এই যে তোহেব্বলী আসিহি মা তোহেব্বলী নফসিহি মানুষকে এই আদল এবং এই কিস্তের জায়গাটায় মানুষকে প্রতিষ্ঠিত করতে চায় মানুষকে তুলতে চায় এবং ইসলামের মৌলিক যে সকল শিক্ষাগুলো যে সকল উসুলি তালিম ইসলাম মানুষকে দিয়েছে তার মধ্যে অন্যতম একটি তালিম এবং অন্যতম একটি আদর্শ इसलमर मौलिक जो दर्शनगुल मध्य एक मौलिक दर्शन शिक्षा हल ये इसलम सर्वक्षेत्री आयतल भारसम्यता इन्साफ के इसलम प्रायरिटी दिए सकल क्षेत्र इंसाफर आचरण मानुष के तोल चेष्टा कर तो इन्साफर कथाई यातिमर क्षेत्र हल यातिमर क्षेत्र इन्साफ शुद्ध एटुकु नये যে আমি এতিমের উপরে কোনো জুলুম করলাম না ইয়েতিমের মাল সম্পদ আমি আত্মসাত করলাম না ইয়তিমকে আমি অন্যায় অবিচার করলাম না ইয়তিমের সাথে আমি দুর্ব্যবহার করলাম না শুধু এতটুকু আচরণই ইয়তিমের সাথে ইনসাফপূর্ণ আচরণ নয় বরং ইয়তিমের সাথে ইনসাফের আচরণ হবে তখনই যখন আমি এতিমের সাথে এমন আচরণ করতে পারব যে আমি নিজে এতিম হলে অথবা তার চেয়েও আরও বেশি বাস্তবসম্মত চিন্তা যে আমার আল্লাহ না করুন আল্লাহ যে কোনো সময় যে কোনো মানুষের মৃত্যু দিতে পারেন ওনাহনু আলা সাফাতিল মওত আমরা তো সকলেই মৃত্যু পথযাত্রী কাজে আমরা মৃত্যুর পথে যে কোনো সময় যার ডাক আসবে আমাকে আপনাকে চলে যেতে হবে আমার চোখটা বন্ধ হলেই তো আমার সন্তান এতিম আপনার চোখ বন্ধ হলেই তো আপনার সন্তান ইতিম সেই পরিস্থিতিতে সুপ্রিয় দর্শক আমরা আমাদের ইতিম সন্তানদের জন্য কেমন আচরণ প্রত্যাশা করি আমাকে এবং আপনাকে অন্য ব্রত ব্যক্তিদের এতিম সন্তানদের সাথে সেই ধরনের আচরণই করতে হবে এটাই হলো ওয়াং তাকু মৌরুল ইয়াতাম কিস্ত সুরতার একশো সাতাশ নম্বর আয়াতের মধ্য আল্লাহ রব আলম সে কথাই বলেছেন যে আর তোমাদের জন্য আল্লাহ নির্দেশ হল যে তোমরা তাকুম ওাবিল কিস তোমরা ইনসাফের সাথে প্রতিষ্ঠিত থাকবে ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে ইয়েতিমদের সাথে আচরণের ক্ষেত্রে এই আচরণ যারা যথাযথভাবে ইতিমদের সাথে করতে পারবে তারাই এতিমের সত্যিকার হাক এবং অধিকার আদায়কারী বলে সাব্যস্ত হবে প্রিয় দর্শক আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি ইয়তিম আমাদের কাছ থেকে কি কি অধিকার সংরক্ষণ করে ইতিমের জন্যে হরমাতুল মাল সম্পদের নিরাপত্তা ইয়ীমের সাথে ব্যবহার না করা ইয়তিমকে খাবার খাওয়ানো ইয়ীমের আশ্রয় দেওয়া ইয়ীমের ওয়ারিসি এবং উত্তরাধিকার সম্পত্তিকে সংরক্ষণ করা ইয়তিমের সাথে এহসানের আচরণ করা আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে আমাদের সমাজে যদি কারো এতিম সন্তান থেকে থাকে কারো এতিম থেকে থাকে সেই অতিমের সাথে এমন সুন্দর এবং আল্লাহর কোরআনে নির্দেশিত ইসলাম নির্দেশিত আচরণ করার বা তৌফিক দান করেন আখরুদ আবানা রহমদুলিল্লাহ রবিলমিন ওসল্লাহ আলবুল আমিন আসসালাম আলিকুম মরহামতুল্ল توزىكات لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم একটি আন্তর্জাতিক ইসলামিক টেলিভিশন একটা জাকা দিয়ে যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড়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 बेमेल करेट पीछी मानव